দুর্গাপূজা উপলক্ষে আমাদের করণীয় সময় দেখা যাচ্ছে দিন দ্বারা দেখতে যায় কি হচ্ছে দেখে আসি দাওয়াতের উদ্দেশ্যে আনন্দ লাগে মুসলমান উদযাপন কমিটিতে দেখতে যাওয়া ইসলামের বিধান এ ব্যাপারে ইসলামের বিধান জানার আগে তোমাদের বিধান বোঝার চেষ্টা করি আমাদের দেশে রাজনৈতিক ভিন্ন মত আছে আছে না আওয়ামী লীগ বিএনপি আমরা গণতান্ত্রিক দেশে উদার প্রত্যেকে তার মত পালন করব এখন আমিলি মনে করো সে জিয়াউর রহমানের মৃত্যু দিবসে আনন্দ উৎসবের আয়োজন করেছেন এবং তার এক অনুষ্ঠান করবে জিয়াউর রহমান পাকিস্তানের দাদা ছিলেন তিনি এই ক্ষতি করেছেন দেশে তিনি মৃত্যুতে জাতিকে উপকৃত হয়েছে একটা আনন্দ উৎসব বা গান বাজনার কনসার্ট করবে বিএনপি মনে করো ক্ষমতায় আছে রাজনৈতিকভাবে বিএনপির দায়িত্ব হলো এই আয়োজনের ব্যবস্থা করা নিরাপত্তা সিকিউরিটির ব্যবস্থা করা এটা যে কোনো গণতন্ত্রের দেশে ঘুরতে হবে এখন মনে করো উদারতার জন্য বিএনপির এমপি সাহেব নেতারা কমিটিতে আছেন মানে আনন্দ কমিটির সদস্য হয়েছে টাকা পয়সা দিয়েছেন উপস্থিত আছেন তুমি কি মনে করো বিএনপিতে তাদের সদস্য পদ থাকবে রাজ রাত দলের কিন্তু সবার তো উৎসবে আমার যোগ দেব সমস্যা আছে আছে মনে করো আবদুল কাদের মন্দার ফাঁসি হয়েছে তাতে শোক দায়িত্ব এটা যে কোনো গণতন্ত্র হচ্ছে করতে হবে এখন শোক কমিটিতে আমি লীগের নেতারা সদস্য আছেন টাকা দিয়েছেন এবং র্যালিতে উগিয়েছেন পথ থাকবে দেখেন আমি তো তাদের শোকে অংশ নিচ্ছি আপনার কিছু না একজন সংবেদন আছে মানবিক আমি ঠিক পথ থাকবে কিনা দুনিয়ার মানুষের বা ছোট ছোট আদর্শে যদি আমাদের বিশ্বাস এত বেশি হয় তাহলে যেখানে ইসলামের সবচেয়ে ভয়ঙ্কর পাপ কি যেখানে তোমার সৃষ্টিকর্তাকে অপমান করা হচ্ছে যে সেসদা একমাত্র আল্লাহ সেই সেজদা মানুষকে যে ভক্তি একমাত্র আল্লাহ পাবেন সেটা মূর্তিকে করা আছে। এটা মানবতার অপমান এটা সৃষ্টিকর্তার অপমান ঢোল ডগর বা আব্বা তুমি আনন্দ পাচ্ছা গেলো বাপের প্রতি ভক্তি তোমার নাই বোঝা গেলো মানে বেশি বোঝা গেল তাহলে বোঝা গেল যে তুমি ইমানের দাবি করছো আচ্ছা তুমি তুমি লাইলা লাল বলেছো এটা তুমি বিশ্বাস করো না তুমি মুখে বলেছো ইসলাম যেটা দিয়েছে সেটা হল কোনো ধর্মের মানুষ মুসলিম সমাজে বাস করে তার ধর্মীয় স্বাধীনতা তার ধর্ম পালনের স্বাধীনতা তার স্থানের স্বাধীনতা এবাদতের স্বাধীনতা রাষ্ট্র নিশ্চিত পুলিশ বাহারা দেবে রাষ্ট্র নিশ্চিত করবে তারা স্বাধীনভাবে বাদত করতে পারবে কিন্তু তাদের চয়েসটা ভয়ঙ্কর ভুল এটা আল্লাহর সাথে যে কোনো পাপ যে বড় পাপ একটা মানুষ খুন হচ্ছে বিএনপির এমপি কে হচ্ছে তুমি দেখছো ভালই লাগছে বিএনপি তোমাকে নেতা বানাবে যেখানে আল্লাহ তালাকে অপমান করা হচ্ছে সেটাকে তুমি আনন্দ পাচ্ছ সেখানে যেয়েছ দেখতে পাচ্ছ তোমার যদি ওই যাচ্ছে না তাহলে কি বোঝা গেল তুমি তো ইমান হ্যাঁ পুলিশ যেতে পারবে প্রশাসন তাদের নিরাপত্তা দেবে কিন্তু সেখানে চাঁদা দেওয়া সেখানে কমিটিতে থাকা সরকারি মানে দায়িত্বে যদি কেউ থাকে টিসি। এসপি মন্ত্রী এমপি তারা তাদের নিরাপত্তা নিশ্চিত করবে এটা ভিন্ন কথা কিন্তু সেটা দেখতে যাওয়া তার মানে কি জামাতের নেতাকে পিটানো হচ্ছে তুমি দেখতে গেলে যাবে কোন জামাতের নেতা আওয়ামী নেতাকে পিটানো হচ্ছে তুমি দেখতে গেলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে গালাগালি করা হচ্ছে তুমি সেই কমিটি সবাই গেলে যাবে গেলে তোমার ইমানই তোমাকে তোমার এই দুনিয়ার দলীয় ইমান তোমাকে বাধা দিবে না ওখানে যাওয়া যায় তোমার আপন ভাইও মনে করো তোমার আপন ভাই পনেরোই আগস্টে একে বলে হ্যা পনেরোই আগস্টে খালেদা জিয়ার জন্মদিন এমন করতে গেছে বঙ্গবন্ধুর কিছু বলিনি শুধু খালেদা তুমি মানতে পারলো আওয়ামী লীগের ইমান যদি তোমার থাকে মনে করো চট্টগ্রামে গেলাম চট্টগ্রামে এই ব্যাটে গল্প কয়েক মাস বলছে একজন ইমাম খুব ভালো ইমাম কিশোরদের শিক্ষক এখন একজন চিঠতেছে নামাজের পরে জোয়ার করে যে পনেরোই আগস্ট আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ পুজোর দোয়া করবে দোয়া আর করতেছে আমি আগস্ট মানে খালেদা জিয়ার জন্মদিন দোয়া আপনাদের বেসারা মুসলিরা শিল্পের দিকে পরের দিন থেকে এখন কথা হলো যদি পনেরোই আগস্টে বঙ্গবন্ধুর শাহাদ বার্ষিকীর দিনে মানে আরেকজনের জন্ম হয়েছে সে হোক বা না হোক তিনি জন্মদিন পালন করবেন এই কাগজ পড়লে যদি চাকরি চলে যায় তাহলে পারে যেখানে মানে ভয়ঙ্করতম পাপ শির করা হচ্ছে আমার আল্লাহকে অপমান করা হচ্ছে যেখানে মানবতাবিরোধী কাজ করা হচ্ছে মূর্তির সামনে মানুষ পড়ছে মূর্তিকে ভোগ দেওয়া হচ্ছে আবার সেই মূর্তিকে পুঁতি পড়া হচ্ছে কোন বিবে দরে না কোন যুক্তি ধরে না এবং সবচেয়ে ভয়ঙ্কর পা এটা তুমি দেখে আনন্দ পেলে তোমার বিবেকে লাগলো না তাহলে পরে তোমার ভিতরে ইমানের যে দাবি করছো ওটা কিছু নেই এই জন্য मदा तुम मद खासी भाई तुम्हारे इसलामी मैं न्याटोन जीना कोशे? আবার তুই মুসলমান এটা তোমার কল্পনা যে তুই মুসলমান মুসলমান না রবীন্দ্রনাথ ঠাকুরের একটা গল্প করছিলাম কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল যে সে মরে তুমি এই পূজায় দাঁড়িয়ে প্রমাণ করলে যদি মুসলমান ছিলেনা কখনো তুমি একটা অস্পষ্ট ধারণার ভিতরে চলেছি এই জন্য কোন খুশি হওয়া পাপে আনন্দ মনে করা এর চিন্ত পাপ হতো যে ও পুকুরি কষ্ট তো বোঝে না ওর তো সয়ে ওর জন্ম পালনের পুরো স্বাধীনতা তার আছে কত বুঝতে পেরেছি আল্লাহ কোরআন করিম বলেছেন وإذا رأيت الذين يقوضون في آياتنا اَعذْ وَقُلْ آمَنْتُ بِمَا أَنزَلَ اللَّهُ وَأُعِذُ بِرَبِّي الشَّيْطَانُ فَلَا تَقْعُدْ بَعْدَ الذِّكْرَى مَعَ الْقَوْمِ الظَّالِمِينَ الله قرانه বলছেন দেখো ইমানের দাভিটা কি ইমানের নুন তো তত আমি থাকব না واذا رأيت الذين يقوضون في آياتنا মূর্তি পূজা করছে এরকম না তো আরো ভয়ঙ্কর কথা মানুষ কোন করছে মূর্তি إذا رأيت الذي اللذ... يقتل ظلماً أو يضرب ظلماً فلا تقرب عنده وعكسي دخوا أنه يكون مراحسة ظلمك راست غنفرين جداً هذا يوجد هنا فإن اللعن تتنزل عليهم شكناً نعط برسل يكني أخذونك أنه يكون مالا لنطفر أخذونك أنه يكون مالا لنطفر يجب أن يكون مدور جداً غنفر غزر جداً شكناً يشير شكناً يشير كتن الله بول سن إذا رأيت الذين يخوضون في آياتنا যখন তুমি দেখবে কিছু মানুষ আল্লাহর আয়াত নিয়ে হাসি মস্করা করছে ফাল্লা তাপদমা সেখানে থাকো না আমার কোনো পা দিয়েছেন না তাদের প্রতিবাদের ক্ষমতা নেই তাদের কিন্তু আমার মন তো কষ্ট পাচ্ছে আমি ওটাকে একজন করে নয় দিয়ে ঢোলা যে গান কাটছে তুমি থাকবে সেখানে যে ধর্ম যাত আনন্দ স্বভাব আমি আনন্দের শরীর থাকবো তোমার ইমান থাকতে পারবা না আল্লাহ বলছেন যে ফাল্লা তাপদমা অন্যতম ছিল অন্য কথা বললে না আল্লাহ বলছেন যখন দেখবে করা হচ্ছে অথবা আল্লাহর আয়াত নিয়ে উপহাস মস্করা করা হচ্ছে আল্লাহর আয়াত নিয়ে গান বানানো হচ্ছে আল্লাহর আয়াতের সাথে কুফুরি করা হচ্ছে পুজাচ্ছে বড় কুফরি আর আছে এরপরে আল্লাহ সবচেয়ে কঠিন কথা আমার জানি ইন্নাকুম যে ব্যক্তি এই পুফুরি বাপি জায়গায় বসে থাকবে ইন্নাকুম এই মিথুন তোমরাও তাদের মতো কাপের আল্লাহ এখানে শেষ করেন সেই জাহাজনামা জানি তবে কাফের দুই রকম একটা হল ঘোষিত কাফের আর একটু মুনাফিক কাফের আল্লাহ বলছে নিশ্চয়ই আল্লাহ কাফের এবং মোনাদের মুনাফিক দেখে যাহার তুমি যখন উপুরি দেখে মদা পাচ্ছ তাহলে তুমি হয় কাফের নইলে ইমানের হল আল্লাহর হকুম তারা তাদের ধর্ম পালন করবে তাদের ধর্মে বাধা দেওয়া তাদের ধর্মে ক্ষতি করা তাদের ধর্মের বিরুদ্ধে বলা দেব বিরুদ্ধে বলা আমরা মূর্তি পূজার বিরুদ্ধে বলি তাদের পূজনীয় কোন ব্যক্তি দ্রব্য বস্ত্র এটাকে অপমান করে কথা থাকে যে সরকার গণতান্ত্রিক ব্যবস্থায় বিরোধী দলকে সব কথা বলার অধিকার দিতে হবে তারা গায়ে দেবে বাজে কথা বলবে বিক্ষোভ মিছিল করবে র্যালি করবে গান বাজে করবে সুযোগ দিতে হবে কিন্তু তুমি তার আনন্দ বা শরিক হবে তোমার দেবে না তুমি দেখা কেউ দুনিয়ার মান যদি হয়। আর ইসলামের যে জিনিসটা তুমি আমি বিশ্বাস করছি এই দাবি যদি এর কাছাকাছি কিছু না যায় তাহলে বুঝতে হবে যে কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরে নাই তুমি পূজায় যে প্রমাণ করলে যে তুমি কখনোই মুসলমান ছিলে। এটা হলো যারা দেখতে শুনতে বা মজা পেতে আনন্দ পেতে কি হচ্ছে দেখতে চান তাদেরকে গণপিটুনিতে কি হচ্ছে দেখতে দেওয়া হবে ন্যাংটো নাচের আনন্দে কি হচ্ছে দেখতে যান হ্যাঁ যারা সিকিউরিটির জন্য গিয়েছেন যারা রাষ্ট্রীয় নিরাপত্তা ব্যবহার তাদের নিরাপত্তা কি করবে না তারা কেন তাদের ধর্ম পালনের দায়িত্ব তাদের তাদের ধর্ম পালনের ব্যবস্থা করা রাষ্ট্রের দায়িত্ব কাজেই পুলিশ যাবে পুলিশ যার পোজা দেখতে নয় নিরাপত্তার জন্য যেতে হবে তাদেরকে কাদের রাষ্ট্র রাষ্ট্রীয় নিরাপত্তা ব্যবস্থা করা তাদের ধর্ম পালনে কেউ যেন গালি না দেয় কেউ যেন ধর্মের বাধা না দেয় এটা নিরাপত্তা নিশ্চিত করা মুসলমান এটা সরকার এটা নিশ্চিত করবে তাদের পুলিশ যেতে পারবে নিরাপত্তার জন্য মুসলমানরা এ ব্যাপারে এত কঠিন ছিলেন তোমাদের একটা কথা বলি আমার এমনি আবদুল আজিজ নিরানব্বই খিচুড়িতে তখন দারু খেলা হাত রাজধানী কোথায় বলা হয়তো সবটা ছোট ছিল খ্রিস্টানদের চার্চ মসজিদ বড় হতে বড় হতে খ্রিস্টান হাতে ধরে পায়ে ধরে দিইনি আস্তে আস্তে ও মসজিদে এটা হচ্ছে আগে উমায়ের যুগে মানে আব্দুল নজিক ইত্যাদি যুগে সবাই দেখলো ছিলেন বললো যে আমি জায়গাটা কিন্তু মুসলমান দামেশকে গভর্নরে বললেন যে মসজিদের এই জায়গাতে মসজিদে খলিফার অর্ডার অস্থির হয়ে গেছে কাজে যিনি প্রধান বিচারপতি ছিলেন দামসকে তিনি খ্রিস্টানদের কাছে কতটা চাষ সব তোমাদের হবে একটা একশোটা চাষিয়ে দেবো তোমাদের তো এই দমিটা বেছে দাও কারণ যদি বিক্রির দলিল না পায়। তাহলে মসজিদ ভাঙা হবে খলিফার নির্দেশ তোমরা দয়া করে জায়গাটা বেছে তারপর ওদেরকে টাকা দিয়ে পয়সা দিয়ে ওদের খ্রিস্টানের এলাকায় চার্জ বানিয়ে দিয়ে দলিল দিয়ে তার পরিবার দেখানো হলে হুজুর রেখেছে আবার ডাকছে তুমি কাজেই তাদের ধর্ম স্থান ধর্ম ধর্ম পালনের নিরাপত্তা নিশ্চিত করা এটা মুসলিম সরকারের দায়িত্ব মুসলিম দেশের রাষ্ট্র প্রশাসনের দায়িত্ব কিন্তু দেখতে যাওয়ার মানে তুমি তোমার এই নেই এটা কুফুল shit nah.